بسم الله الرحمن الرحيم وارنகுரு नमळ ओ अशींदायलू अल्लाह नामी सुरू ومن احسن قولا ممن دعا الى الله وامر صالحا وقال انني من المسلمين السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمائین اما بعد فقد قال المعلیف رحمہ الله تعالی وان سلمت ابن الاکوع رضی اللہ عنہ قال کننا نسلی مع رسول الله صلی الله علیہ وسلم الجمع ثم ننسرف وليس للحیطان ذل يستظلو به সিমফিল্লাহমান পাঁচ আলাদ ফরজ করেছেন জুমার নামাজ পাক ফরজ করেছেন সালাদ এবং সালাম নাজামের উপর যিনি জুমান নামাজ পড়েছেন এবং জুমান নামাজের আয়াত তার প্রতি নাজেল হয়েছে নামাজের বিধিবিধান রাসুল্লাহ সাল্লাহাম তার উম্মতকে জানিয়েছেন আমাদের বিষয়বস্তু গত সপ্তাহ থেকে জুমার সালাদ সম্পর্কে প্রাথমিক আলোচনা কিছু হয়েছিল জুমান নামাজের গুরুত্ব সম্পর্কে জুমান নামাজের বা জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে জুমান নামাজ সংক্রান্ত বেশ কিছু হাদিস রয়েছে যার প্রথম তিনটি হাদিস রয়েছে জুমান নামাজের অক্ত সম্পর্কে জুমান নামাজের সময় সালাতুল জুমার আসল সময় কখন শুরু হয় আর কখন শেষ হয় এ বিষয়ে আগে হাদিসগুলি আমরা দেখি আর তারপরে এই হাদিসগুলির আলোকেই আমরা নিজের নিজেরা নির্ধারণ করব হাদিসের আলোকেই আমরা কোনটা সহিলাফ থাকে দ্বিমত থাকে তাহলে যেটা সহি হাদিস ভিত্তিক সেটাকে প্রাধান্য দেব এটা হচ্ছে আহ স্নাত জামাতের যারা শহীদ আকিদার মানুষ শহীদ মানহাজের মানুষ শহী ফথের অনুসারী তাদের তরিকা অক্ষণ अन्न्य मुस्लिम जर तरिका हल प्रथम आगे मत कायम करवा मत पोषण कर तरह से दलित प्रमाण तलाश कर धर्म दिन आगे निजे राय मत कायम करा आगे कुरान हदीस तलाश करीस तलाश करीस मतट बलिष्ठ से मतट ग्रहण करब সাল্লাইবুল আকবর থেকে বর্ণিত তিনি বলছেন আমরা ফিরে আসতেন সেই সময় কোন দেয়ালের হায়তের বহু বচন কোন ছায়া ছায়া। ছায়া থাকতো না। মানে ঘর না দেয়ালের কোন ছায় ছায়া নেওয়া যেতে পারে বা ছায়া দিয়ে চলাফেরা করা যেতে পারে রোদ্রের সময় গরমের সময় সবাই ছায়া তলাশ করে একটু ছায়া হলে ফুটপাতে হাঁটছেন দেখবেন দুপুরের বেলা বা রোদ্রের সময় হাঁটলে ছায়া চেষ্টা করেন যে ছায়া ছায়া হাঁটি সবাই চেষ্টা করে তো এইরকম কোন ছায়া আমরা পেতাম না দেয়াল গুলির বলছেন বুখারি মুসলিমে রয়েছে শব্দের কিছু পার্থক্য করেছে। এই বাক্যগুলি বা শব্দগুলি হচ্ছে সহিফিল আফজিল মুসলিম আর শাহিব মুসলিমে অতিরিক্ত কিছু বাক্য রয়েছে আর যা আরো অতিরিক্ত কিছু জানতে পারি সেটা হচ্ছে কন্যা নজামী বলছেন আমরা রাসোরমের সাথে হাজির হওয়া আমরা জুমার নামাজে উপস্থিত হইতাম রাসোরামের সাথে এজা জালাতে শামস ওই সময় যখন সূর্য গড়ে যেত মাথার উপর থেকে ঢলে যেত তাহলে সূর্য গড়ে যাওয়ার পর বা ঢলে যাওয়ার পরে আমরা তখন আমরা ছায়া আর সন্ধান করতাম ছায়ার অনুসরণ করতাম যে কোনখানে ছায়া আছে ছায়া দেখে ছায়া নেওয়ার চেষ্টা করতাম আর ছায়া দিয়ে হাঁটার চেষ্টা করতাম না তাতফাই ততাবা মানে কোন কিছুর অনুসরণ করা কোন কিছু তলাশ করা দুই রকমের হাদিস পেলেন আর একটি হাদিস এই মর্মে রয়েছে ওটাও শেষ করেনি আর তারপরে তো কাল তিনি বলছেন মা কুন নাকিল ওয়ালান আমরা দুপুরের বিশ্রামও করতাম না ওয়ালান তাকাদা দুপুরের খাবারও খেতাম না ইল্লা বাদাল জুমাহ গাদার খাবার এই গাদা দুপুর বেলার খাবার দিনের খাবার বলা যেতে পারে কারণ নবিসামের জামানায় মাত্র দুইবার খাবার ছিল তিনবার ছিল না আজকাল প্রচলিত হচ্ছে তিনবার আর অতিরিক্ত আমাদের সমাজও জানে না গরিবরাও আজকাল জানে না তিনবার একটা হচ্ছে ফতুর নাস্তা আর ভিতরে ফতুর বলছে আজকাল এই ফতুর শব্দ কিন্তু হাদিস পাওয়া যায় না ফতুর ইফতারিতে পাওয়া যাচ্ছে রোজা ইফতার করে রোজা ভঙ্গে ফতুর আর ফতুর নাস্তাকে বলা হচ্ছে কিছু খাননি এখন খাচ্ছেন হ্যাঁ অনাহারে ছেন খাচ্ছেন যেটাকে ব্রেকফাস্ট বলছে এই জন্য কি বলা হচ্ছে নাস্তাকে ব্রেকফাস্ট ফাস্টিং ছিল আপনার এটাকে ব্রেক ভাঙছেন আপনি ব্রেক মানে ভাঙা তো কি বলছেন মা কন্যা নাকিল আমরা বিশ্রামও করতাম না দুপুরে কৈলুলা থেকে কালা একইলো যদি হয় তাহলে তার অর্থ হয় দুপুরের বিশ্রাম দুপুরের ঘুম দেওয়া আর কালা লো যদি না সারা অ্যানসোর থেকে গ্রামার নেন তাহলে তার মানে হয় কথা বলা হ্যাঁ কালা কাল আল্লাহ আল্লাহ পাক বলেছেন একোর আল্লাহ পাক বলছেন হ্যাঁ কুলতো আমি বললাম একইলো এখানে মা কন্যা নাকিলো এখানে কুলো নেই আমরা দুপুরে করতাম না মানে বিশ্রাম করতাম না না ওয়ালান আর খাবারও খেতাম না ইল্লা বাদাল জুমা তাহলে দুপুর বেলা যে বিশ্রাম আমরা করে থাকি সেই বিশ্রামটা জুমার দিনে আর দুপুরে যে খাবার খেয়ে থাকি সেই খাবারটাও কখন খেতাম ইল্লা বাদাল জুমা একেবারে জুমার পরে জুমার আগে না, জুমার আগে না বিশ্রাম শোয়া আর না জুমার আগে কি খাওয়া নাস্তা তো ছিল না তার মানে না খেয়ে না খেয়ে জমা নামাজ পড়তে গেছেন আর সকালবেলা আজকালকার এই সৌদি আরবের পরিবেশে সৌদি আরবের লোক হোক আর প্রসী হাত ঘন্টা ঘুম দেওয়ার পরে গোটা সপ্তাহের ঘুম যেটুকু মনের মানে কামনা বাসনা ছিল ঘুম প্রতিদিনই পুরা হচ্ছে হয়তো সাত আট ঘন্টা তারপরে না একটা জমার দিন ঘুমাবার দিন এটা আজকালকার লোকেরা ধরে এনেছে যে এটা হচ্ছে ঘুমাবার দিন তো সকালে যথেষ্ট ঘুমিয়ে তারপরে যাচ্ছেন এগুলি সাহাবাই তেরামদের আদর্শ নয় এটা তরিকা নয় কিন্তু তারা বিশ্রাম করতেন আর বিশ্রাম দুপুর বলা করতেন তারা এই বিশ্রাম করতেন না আর খাবারও খেতেন না ইল্লা বাদাল জুমা বিশ্রাম করতেন খাবার খেতেন জুমার পরে মত হাদিস বখারি মুসলিমের জলে মুসলিম আর এই বাক্যগুলি হচ্ছে সেই মুসলিমের অফিরেও আয়তিন আর একটি বর্ণনা রয়েছে যে মা কন্যা নাকিল্লাম আমরা বিশ্রাম করতাম না দুপুর আর কি করতাম না খাবারও খেতাম না কোন যুগে বলা হয়নি তবে হিন্দির কথা বলা হচ্ছে নানবামের এতেকালের পর বলা হচ্ছে সাহাবিদের যুগে নবীলাম এতেকালের পর বলা হচ্ছে অস্পষ্ট তাই না কিন্তু এই বর্ণনাটি ওর সাথে লাগিয়ে স্পষ্ট হয়ে গেল রসুল্লাহাম আমলে তার জামানাই ফি আহাদাসুল্লা আহ আমল জমানা রাসুল্লা সাহায্য না সকালবেলা খাওয়া দাওয়া করতাম আর না ঘুম দিতাম এল্লাবাদুমা দিনের ঘুম আর ওই দুপুরের খাবার জুমার পরে আমাদের হইত জুমার অন্য দিনে তাহলে হ্যাঁ জোহর আগে খাবার হয়ে যেত জোহর আগে খাওয়া দাওয়া হয়ে যেত জোহর আগে যদি ধর সকাল নয়টা দশটায় দশটায় খাওয়া দাওয়া হয়ে যায় আমরা ছোটকালে কালে দেখেছি আমাদের স্কুলগুলি সরকারি স্কুলগুলি সকাল দশটায় শুরু হতো বিকাল চারটায় শেষ হতো टीचारा मेरा गरम भात खेल विधारण तो, तो जो बड़ खाई में गरम भात खावे पढ़ात तो गादा और एटे जो शो है दुपुर बड़ा हमारा আজকাল তো বিকেল বলা খাচ্ছে মানুষ তো এই সব এই খাবার হচ্ছে কি হ্যাঁ গাঁদা এর আর একটা খাবার আছে ওর নাম হচ্ছে আশা আশা যেটা সন্ধ্যাবেলা খাওয়া হয় মাঘরীবের আগেই হোক অথবা পরে হোক নবিসের জামা নাই মাগরীবের আগে খেতেন মাগরীবের পরেও খেতেন আশা যারা দুইবার খায় আগে খাওয়া দাওয়া শেষ নিল বা মাগরীব পরে এসার আগে আমরা তো আগের যুগে দেখতাম ছোট কাল আমরা লেখাপড়া করে মানুষ হয়েছি এসার আগে খাওয়া দাওয়া শেষ এসে নাম তো এই যে তিনটি খাবার ফুতুর গাদা আর আশা আশা আসিয়ন থেকে এসা থেকে নাই যদি এসা থেকে আর আশা বলা হয় সন্ধ্যাবেলার বলা হয় তার মধ্যে সন্ধ্যা ও সামিল এসা পর্যন্ত বলা যেতে পারে এই হাদিসগুড়ি থেকে কি বুঝলেন আপনারা যে জমান নামাজটা জাওয়ালের পরে পড়তে হবে না আগে না দুই রকমে বুঝলেন যে জাওয়ালের আগে মানে সূর্য গড়ার আগে জুমার নামাজ রসুল হইত এটাও বোঝা গেছে আর সূর্য গড়ার সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরেও জুমার নামাজ থেকে বাক্য থেকে যে পূর্বেই অর্থাৎ মাথার উপর সূর্য আসার আগেই জুমার নামাজ হয়ে যেত রসল্লাহাম অনেক সময় আর কখনো কখনো রবি সাল্লাহ সূর্য মাথার উপর থেকে গোড়া ঢোলার পরে পড়েছেন তা প্রমাণিত হল সেই মুসলিমের হাদিস দিয়ে দুই নম্বরে যেটা অফিল মুসলিম সেই মুসলিম যখন সূর্য ঢলে যেত গড়ে যেত সম্মান আর্য তারপরে ফিরে আসতাম তাহলে সূর্য গড়ার পরে ফিরলে একটু ছায়া পাওয়ার আছে সেই জন্য কম কার বেশি না আমরা ছায়া তলাশ করতাম যে একটু ছায়া পাবো ছায়া ছায়া এই একটা হাদিস দিয়ে জানলাম যে জুমান নামাজ ঢলে যাওয়ার পরে আর দেয়াল ছায়া হয়নি তার মানে সূর্য ঢলেনি সূর্য ঢল সূর্য ঢললে না ছায়া পড়বে সূর্য ঢলেনি সুন্দর ছায়া নেই বুঝছেন না তিন নম্বর হাদিস দুপুরের বিশ্রাম আর খাওয়া দাওয়া আমরা জমার পরে করতাম তার মানে জমা নামাজ হয়ে যেত হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যেত জমান নামাজ জওয়ালের আগে হয়ে যেত আর তারপরে তাদের দুপুরের বিশ্রাম আর খাওয়া দাওয়া হইত তো পরস্পর বিরোধী আমল রসরুল্লাহ সাল্লা সাল্লামের জামানে হইতো এই হাদিস তিনটি দ্বারা বুঝলাম এখন এই হাদিসগুলি থেকে যা বোঝা যায় এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে রসুল্লা সালাম দুই রকম করেছেন আমরা জুমার নামাজ পড়তাম এই দুই রকম হাদিস দ্বারা বুঝা যায় কি কখনো কখনো জুমান নামাজ পড়তেন সূর্য ঢলে যাওয়ার পরে তার কখনো কখনো নামাজ শেষ হয়ে যেত সোনালের হ্যাঁ নতুন লাগবে কারণ যেহেতু অভ্যস্ত নন আর নতুন এই জন্য লাগবে যে আমরা জহর কেমন জহর আর জহরের কায়েম মোকাম জহরের বিকল্প মনে করি जुमे ब्रेन कथा ढुकी जुमा ईद मतलब ईद कौन पड़े ना ईद सकाल चलते सकाल तक जत जोर है ईद समय सकाल सकाल शुरू करप्ताहिक ईद যদি ধরে নি তাহলে সকালবেলা জুমা হইতে পারে জওয়ালের আগে আর যারা বলছে জুমাটা হচ্ছে জোহরের মতো ঈদের মতো নাই বলছে তাহলে জোহর যখন জাওয়ালের আগে হয় না তাহলে জুমাও জাওয়ালের আগে হয় না বুঝতে পারলেন না জি নবী করিম সাল্লাম কখনো এরকম করতেন কখনো এরকম করতেন হাজাতমিনের পূর্বে সকাল নয়টা দশটা এগারোটার মধ্যে জুম্মা ফিনিশ আর কখনো কখনো বাদাস জওয়ালা জওয়ালের পরে সূর্য গোড়ার পরে আর সূর্য আজকাল ঢলছে ধরেন এগারোটা আহ তাহলে তারপরে বারোটা সাড়ে বারোটা এই সময় গুলিতে কখনো কখনো শেষ হাদিস যেটা দুপুরে বিশ্রামের হাদিস আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যাওয়াল জুমার নামাজ তারা জওয়ালের পূর্বে সূর্য গড়ার সূর্য ঢলার আগেই পড়ে নিতেন কারণ কোন ইল্লাহর বিশ্রাম দুপুর বেলা এটা হয় জোহরের পরে তাহলে বিশ্রাম হয়তো জোহরের পরে জোহরের যে সময় এটা মানে সূর্য ঢলার পরে আর তার আগে যেমন নামাজ হয়ে যেত এমামা কোথায় আর তিনি বিশেষ করে হাদিসের গরিবুল হাদিসের যে মুশকিল শব্দগুলি এগুলো ডিকশনারি অভিধান বলছেন যে লাই ওয়ালা কায়লা গাদা এই খাবার আর কায় কাইলু এই দুটো শব্দ ইল্লা এটা জওয়ালের পরে গাদা তাহলে দুপুরবেলা তারা খেতেন সূর্য গোড়ার পরে আর কাইরুলা বিশ্রাম ওইটা সূর্য গড়ার পরে তারা দুপুরের বিশ্রামের আগেই তারা কি করতেন নামাজ পড়ে নিতেন জুমান এখন আলামাদের ইখতলাফ চার এমামের তিন এমাম বলছেন যে জুমান নামাজের অক্ত শুরু হয় সূর্য ঢলার পরে একটা হচ্ছে জুমান নামাজের শুরু সময় প্রথম সময় আউ্বাল অক্ত আর একটা হচ্ছে শেষ অক্ত শেষ অক্ত সম্পর্কে কোন দিমত নেই জমান নামাজের রক্ত কখন শেষ হয়ে যায় জোহরের নামাজের রক্ত শেষ হয়ে গেলে অর্থাৎ আসরের আজানের সময় হয়ে গেলে সবাই একমত এবং সকলে একমত সময় আর জুমানের জুমান নামাজের সময় নেই সালাতিল আসরের রক্ত শুরু হলেই জুমার নামাজের সময় শেষ তো যদি আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে ওই সময় জুমা পড়তে জুমা হবে না ওয়ালাফি আউ্বাহা আউ্বাল প্রথম জুমার কি এই সম্পর্কে দ্বিমত রয়েছে ফাজা তিনজন এমাম আবহানি ফা সাফ মালিক এই তিন এমাম বলছেন আন্না ওয়্তাহ বেজাল সূর্য ঢললেই জুমার নামাজের সময় শুরু হয় আশ করেছেন জোহরের মতো ঝুঁকে যেত পশ্চিম দিকে যখন পশ্চিম আকাশে সূর্য ঝুঁকে যেত তখন রসর উল্লাহ নামাজ পড়তেন সেই বোখারি হাদিস দলিল সেই দেখো সন্দেহ নেই কিন্তু এটাই যায় আর বাকি দলিল উপেক্ষা করে দিল অন্যটা না জায়গা সূর্য ঢলার আগে আপত্তি হ্যাঁ নবী সাল্লাম অনেক সময় কি করেছেন সূর্য ঢলার পরে জমা পড়েছেন সহি হাদিস প্রমাণ করে কিন্তু সহি কথা আছে যে সূর্য ঢলার আগে নামাজ পড়া যাবে না এই কথা আছে বরং আছে যে সূর্য ঢলার আগেও নবী সাল্লা সাহাবার নামাজ পড়েছেন ওজাহ আল ইমাম আহমদ ফিল এমাম আহমদ করেছেন শুরু হয়ে যায় জুমার আউ্লক শুরু হয়ে যায় দলিল বলছেন ওস্তাদ আল্লাহ মুসলিম সহি মুসলিমের হাদিস যাহের রোজিয়া আল্লাহ বর্ণিত যে হাদিস মারামে নেই। তারপরে মাঠে ওট বাধা আছে ওটের বাথান ওট গরু ছাগল বাঁধা আছে ছাগলের বাথান বা গোরুর বাথান আর কোন শব্দ আছে নাকি হ্যাঁ হ্যাঁ আমরা নিজের নিজেদের ওটগুলির কাছে যেতাম ওটের পালের কাছে তারপরে আর ওঠ দিয়ে কাজ করবো না হিনা তাজ সূর্য গড়ে যেত ঢলে যেত তখন ওট গুলিকে বিশ্রাম করতে দিতাম আরাম করতে দিতাম তাহলে বোঝা গেল যে জুমান নামাজ পড়লেন জুমান নামাজের পরে ওটের মাথা নে গেলেন হ্যাঁ ওটে ওখানে যাওয়ার পরে সূর্য গড়ত তাহলে সূর্য ঢলার আগেই জমান নামাজ পড়েছেন এই যে তিন এমাম তারা এই হাদিসের জবাব দিতে গিয়ে বিভিন্ন তাবিল করেছেন যেগুলি আসলে যুক্তিসঙ্গত নয় স্পষ্ট হাদিস দুই রকম দুটো ঠিক আছে যেটা তিনজন এমাম দলিলে পেশ করেছেন কি তাতে স্পষ্ট রয়েছে সূর্য ঝুঁকে যাওয়ার পর আর জাবে রাজি আল্লাহ তানাস মুসলিমের হাদিসে কি রয়েছে যে নবী করিম সাল্লাম জুমান নামাজ পড়তেন আর তারপরে আমরা জুমান নামাজ পড়ে উঠের বাথানে যেতাম আর তারপরে উঠকে বিশ্রাম করতে দিতাম হিনা যখন সূর্য ঢুলত তাহলে সূর্য ঢুলে যে কোথায় গিয়ে উঠের বাথানে গিয়ে এতে কোন বিরোধ নাই কেন বিরোধ নাই কিভাবে সমন্বয় করবে একে সমন্বয় বলা হয় যেটাকে তৎবিক বা তৌফিক আরি ভাষায় বলা হয় পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয় উত্তম কি উত্তম কি এখানে এই কিতাব যে সারহা রয়েছে তিনি একজন মক্কাতুল মক্কর বড় কাজী আলবাসম হাফিজ বেছে আছেন ওনারও মত এটা ফাতাওয়া রান তিনি উত্তম হচ্ছে তিনি বিশেষ করে এই শব্দটা ব্যবহার করেছেন খরুজমা আল খেলাফ যখন মুসলিমদের মধ্যে দিমত রয়েছে হওয়া দিমত মুক্ত হওয়ার চেষ্টা করা ভালো কোনো বিষয়ে যদি আমরা পারি যে শরীয় বিরোধিতা না করে দিমত তাহলে ঠিক আছে একমত হয়ে গেলাম তাহলে বুঝলেন না এইরকম মামলাতের ক্ষেত্রে বিচার সালিসের ক্ষেত্রে এরকম হইতে পারে একদলকে মানাইতে পারছেন আরেকদল কোনো অসুবিধা নাই আমাকে যেটা বলবেন ওটাই মান ঠিক আছে ভাই তাহলে হয়ে যাবে একটা নিষ্পত্তি হয়ে যায় ঠিক না খেলাফ বিরোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা সবসময় চেষ্টা করবে তাই না আর ইমাম আহমদের নিকটে মহাতিস নিকটে তাদের ফতোয়া হচ্ছে যে দুটো জায়গা জওয়ালের আগেও পড়া যেতে পারে আর জাওয়ালের পরেও পড়া যেতে পারে ওরা বলছে যে না জায়জ হবে না তাহলে এই একলাফ থেকে বের হওয়ার একটা রাস্তা হচ্ছে কি যে উত্তম ঠিক আছে তোমাদের জওয়ালের পরে পড়লাম তাহলে সবাই একমত এমন সময় জমা পড়লাম যে ওই মসজিদে যদি হানাফিও থাকে থাকে থাকে সাফাই থাকে আর কোরআন ভাই ও থাকে অসুবিধা নেই জওয়ালের পরে সূর্য ঢলে গেছে এগারোটা আটত্রিশ চল্লিশ হয়ে গেছে তারপরে জমা নামাজটা পড়লাম ভালো কারো কোনো রকমের একতেলাফ থাকলো না আর যদি জমাটা আমাদের তালিকা তো যদি ওই হাদিস গুলো আমল করে ঠিক আছে যদিও যা আছে পরে পড়লাম এটা উত্তম আগে যদি পড়তে যায় হ্যাঁ যে এটা যেখানে যায় যা তো মাঝে মধ্যে করি না কেন সকাল দশটার সময় সাড়ে দশটার সময় জুমার নামাজ পড়েন তাহলে আর এরকম করে এখানে মাঝে মধ্যে জওয়ালের আগে তো নামাজ সাধারণত হয় না কিন্তু খুদ বা পুরো হয়ে যায় জওয়ালের আগে তারপরে জুমারটা অনেক সময় এই কিছুদিন আগে এখন মোটামুটি এখন দেখি যে জওয়ালের পরে নামাজটা হচ্ছে शेष अथवा शेष जवाल हमको शे, शे, परिस्थिति देखे जरा गोड़ा मोकाले मजहबा नाई मस्जिद नामा जदि ढुके ग পালাতে দিশা পাইনি মসজিদে যায় যেখানে একটু করে নামাজ শেষ হয় তাহলে এতে থেকে মুক্ত হওয়ার উত্তম হচ্ছে আফজাল হচ্ছে শ্রেয় যে জমা নামাজটাকে জওয়ালের পর পড়ে ইমামকে এটা খেয়াল রাখা উচিত যে আফজাল আমল করবে যাতে করে কেউ এই দ্বিধাদ্বন্দ্বে পেরেশানিতে না থাকে যে আমার জুমাই হলো না আজকে জওয়ালের আগে জুমাটা পড়ে এনেছে হচ্ছে মালিক তাই ভাষ্যকার যাতে করে জওয়ালের পরে সূর্য ঢলার পরে পড়ে এটাই উত্তম লেয়ানব্লাহাম এটাই লেয়ানাহু আল গা আলেমিন এটাই নবী সাল্লামের অধিকাংশ সময়ের আমল আর আহসান আর একমত হওয়া বিচ্ছিন্নতার তুলনায় উত্তম একদল বলছে জায়জ আর দল বলছে না জায়জ না ভাই এমন একটা কাজ করি যে সবাই বলে যাইজ এটা উত্তম ঐক্য আগেই জুমান নামাজ হয়ে গেল তাহলে তাতে প্রেশান হবেন না যে নামাজ নিয়ে পেরেশান হয়ে নামাজ হলো কি হইল নামাজ হয়ে গেছে আপনার এটা হচ্ছে সেই হাদিস মোতাবেক মাসলা কিন্তু আপনাকে যদি ইমাম বানিয়ে দেওয়া হয় হ্যাঁ মসজিদের মতো অল্লি বানিয়ে দেওয়া হয় তাহলে ঠিক আছে দুইটা হ্যাঁ দেড়টা থেকে দুইটা কখনো দেড়টা দুটার সময় নবীবা জুমান নামাজ পড়েনি জওয়ালের পরে মানে ডেটটা দুটা নাকি জওয়ালের পর মানে ঠিক আছে সাড়ে এগারোটার পরে বারোটার পর বারোটা সাড়ে বারোটার মধ্যে এমনকি তারা একটার সময় জেষ করতো এখন ধীরে ধীরে মাসা আল্লাহ একটা মানে দলিল জানা এবং আমল করা এই নিয়ে অনেক ঝড়তো ফান হয়েছে আহলহাদিস মসজিদ এককালে আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে বলছে যখন প্রথম বেশ কিছু আহলাদিস আলম রা বলল যে আরে জহুর নামা শীতকালেও আপনি ওই সাড়ে বারোটায় আর গ্রীষ্ম শীতকালে যেখানে সাড়ে এগারোটায় আমাদের এলাকায় সাড়ে এগারোটায় এগারোটা চল্লিশের মধ্যে জাল হয়ে যাচ্ছে তো সাড়ে এগারোটা না পারছেন ঠিক আছে পনেরো বারোটায় বারোটায় যখন নামাজ পড়েন বারোটায় যখন নামাজ পড়েন বারোটার সময় আপনি জুমান নামাজ পড়েন সাড়ে বারোটার মধ্যে পড়েন গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যাওয়াল হচ্ছে সাড়ে বারোটায় ধরে আর শীতকালে যাওয়াল হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা এগারোটা মধ্যে কত পার্থক্য চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পার্থক্য এক ঘন্টার পার্থক্য তাহলে আপনাকে নামাজটাও আগে পরে চেষ্টা করতে হবে আলাম। তিনি বলছেন খুদুয়া দিচ্ছিলেন একদিন সর্বোদাই জুমার খুদ্ দিয়েছেন সুতরাং বসে খুদবা দেওয়া ঠিক নাই সন্ন্যতের খিলাফ বসে আপনি বক্তব্য করেন হ্যাঁ কিন্তু জুমার খুদ্বো ঈদের খুঁজব বসে দিবেন এটা চলবে না ফাজ আর হঠাৎ করে সামদেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা আসল ব্যবসা এই দল জামাত আসল ফান আর সামদেশ থেকে যে বাণিজ্যিক কাফেলা আসতো ওরা গম টম নিয়ে আসত হেজাজে মদিনা মক্কার দিকে ওরা গম নিয়ে আসত আর এখানে যেগুলি পাওয়া যায় না গরম দেশে খেজুর যায় আর সামদেশ হচ্ছে সামদেশ মানে বর্তমান সিরিয়া তারপরে জর্ডন লেবানন ফিলিস্তিন সবগুলি কিন্তু সাম এরপেশি ইউরোপের সবকে সাম বলা হয় বৃহৎ সাম তো সাম দেশ হচ্ছে শীতের দেশ ওখানে খেজুর পাওয়া যায় না এখান থেকে ওরা খেজুর নিয়ে যেত গম হইতো ভালো বলো আর ওরা গম কখনো গম হইতো না এখন আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন এলাকাতে গম হচ্ছে বিশেষ করে আলকাশিম এরিয়াতে যথেষ্ট গম হয় গম এসছে আর গমের রুটি তো ওই সাম দেশ থেকে গম না আসলেন ওসি ভাই নেয় সাহাবাইকে আমরা জুমা মসজিদ থেকে দিলেন দৌড় প্রথম জামানি ছিল জুমার নামাজ এই প্রথম অবস্থায় ছিলা নাজুল হয়েছে অধিকাংশ দিনের মাসাইল হ্যাঁ বিধি বিধান হুকুম হাকুল হয়েছে শুধু পাঁচ অক্ত ফরজ হয়েছে কোথায় মেরাজে না এটি ছয়টি মতের একটি এটা হইতে পারে আরো পাঁচটি যে মত আছে সেগুলিও হইতে পারে বা সেগুলির মধ্যে দুটি একটি হইতে পারে আর জাকাত জাকাত কোথায় হয়েছে মক্কাতে প্রাথমিক পর্যায়ে জাকাতের ফরজিয়াত এসছে কিন্তু বিস্তারিত হুকুম হাকাম জাকাতের নেশাব পরিমাণ তারপর কোন কোন জিনিসগুলিতে জাকাত এই বিধান মক্কায় নাজেল হয়নি যেন মক্কি সুরা গুলিতে জাকাতের কথা রয়েছে যেমন সুরাতুল মধ্যস্থারে রয়েছে আর আমরা গরীব দরিদ্রকে অন্ন দিতাম না মানে জাকাত দিতাম না এইরকম আরো বেশ কিছু আয়ত রয়েছে মক্কি সুরাই তো এইগুলি থেকে অনেকের রকম সংসা হয়েছে জাকাত মনে হয় কোথায় ফরজ হয়েছে সেচ করা হয় তাহলে বিশ ভাগের এক ভাগ হ্যাঁ বিশ মনে এক মন সেচ করা যদি ফসল হয় যদি বিনা সেচে হয় খরচ করতে হয়নি এমনি হয়েছে তাহলে দশ ভাগের এক ভাগ অসর অসর হ্যাঁ এই বিধানগুলি মোদিন হয়েছে রোজা শ্যাম এক ভাগকে দ্বিতীয় হিটু ফরজ হয়েছে জুমার নামাজ মোদিনাই ফর হয়েছে মোদিনাই এসছে করিম সাল্লসালাম খুদবাই আছেন আর সাহাবিরা যদি আমরা না যাই তো মুনাফিকরা পড়ার জন্য ওরা বসবাস না তো সব গমগুলো নিয়ে যাবে মুসলিমদের ঘরে একটু গম থাকবে না অভাব কমা দাওয়ার ওই খেজুর ছাড়া কিছু নেই আর পানির ছাড়া আরো কয় মাস হয়তো আর আসবে না খাদ্যের ব্যবস্থা হবে না এই পরিস্থিতি ছিল আর প্রথম যুগ ছিল প্রথম প্রথম আর এই বিধান নাজেল হয়নি যে খুদবা চলাকালের মসজিদ থেকে বের হওয়া যাবে না এই বিধান হয়নি যে সুরাজ জমার যে আয়াত রয়েছে এই মর্মে আয়াত নাজল হয় আর এই ঘটনা তার সামনে নজর আয়াত নাজল হয়নি সুতরাং যখন আয়াত নাজল হয়নি তাহলে তার অবসরে এমন কোন হারাম কাজ না খুদবা চলছে যেমন আপনারা এখানে আলোচনা চলছে তার মধ্যে চলে যাচ্ছেন কোথায় একটু পেশা বেরোচাপ এক ঘন্টা পর করলেও চলবে চলেন একটু অনেক আগে বসে আছি ঘুরে ফিরে আসি একটু হাওয়া খেয়ে আসি যাচ্ছেন না কাজ কিছু না যদি অনুত্তম কাজ দিনের মজলিস থেকে এইভাবে যাওয়া দুনিয়াকে প্রেফার করা অনুত্তম কাজ অবশ্যই কিন্তু নাজাইস কাজ করছেন না কিন্তু জুম্মার দিনে কল আসছে চলে যাবেন মসজিদের বাইরে হ্যাঁ তাই না জুমার খুঁজব চলাকালীন জুমার ক্ষুদা চলাকালীন যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যাবে না ক্ষুদাই হাজির হয়ে গেছেন তখন খুদবা শোনা আপনার ওপর অজেম হয়ে গেছে এই বিধান তো জানতো না সুতরাং সাহাবাই কেরামরা এমন কোন দোষ করে দেননি দোষ করে দেননি কারণ এই ঘটনা এমনিতে যারা শুনবে শুধু কেশ শুনিয়ে দিলেন যে এইরকম একটা ঘটনা ঘটেছিল তাদের একটা কিরকম ধারণা যেন সাহাবাই কেরামদের সম্পর্কে জানে আমারও তো মসজিদ থেকে ক্ষুদা চলাকালীন যাবেন আর সাহাবিরা বেরিয়ে চলে গেছেন কেনাকাটার জন্য কেমন কথা হইল আপনার কাছে তারপরে বিধানা আর যদি জমা শেষ করে যাই তাহলে পাবো না এই গম প্রয়োজন রয়েছে খুব জরুরি ছেলে মেয়েদের জন্য যাই ছুটে যায় চলে গেছিলেন সকলেই হাত ইসনা আশারা চলান এই যে এই হাদিসে বারো জন আসলো এ হাদিস থেকে একদল দলিল পেশ করলো যে মিনিমাম সর্বনিম্ন জমা কায়েম করার জন্য বারো জন লাগবে দলিল হইলো এতে কি আছে যে বারো যদি জন হয়ে যেত আল্লাহ না করে আরো দুইজন চলে গেছে দশজন আসে জড়তেন না যে চলো যে জুমা হবে না কারণ লোক দশজন সাতজন এইরকমই ওই সব ভাইদের দলিল যে মুসা আলাই তাও রাত তিনি গেছেন চল্লিশ দিনের জন্য আচ্ছা চল্লিশ দিন সুতরাং চল্লিশ দিনকে সরিয়ে বানিয়ে নেওয়া যায় সুতরাং চলো ভাই চিল্লাতে চলো मेला गला भिशा, तीन बार तीन बारि तीनवार तीन बार मेला मशा तीन बार तीन बार नहीं पारा चले तीन दिन चले बस दस बार दस बार आचे। दिन तो दस दिन चलान दलिले जहिज कर दलिल हदीस सही मुस्लिम संख्या प्रश्न जागल তাহলে সর্বনিম্ন জমা কয়েম করার জন্য কতজন লোকের প্রয়োজন জমা যায় কি জানা আছে গোটা দাম আম যদি কোন এক জায়গায় জমা হয়ে যায় আমরা একটাই জমা শুধু করবো দ্বিতীয় জমা করব না ভালো কথা ভালো কথা গোটা মদিনার লোক যদি বলে মসজিদ নয় বিচার আমরা জমা করব না তো না যাই কি ভালো কথা আসতে পারলেই হলো আসতে পারে না লোকজন আর জায়গাও দেওয়া যাবে না সেই জন্য আর অন্যান্য জমা মসজিদ কয়েম করা হয়েছে কিন্তু কিন্তু সর্বনিম্ন এমন পরিস্থিতি হইল যে মাত্র দুইজন অথবা তিনজন আছে সফরের রাস্তাঘাটে জমা কিন্তু এই ফতো ঠিক না যেখানে সেখানে করবে মসজিদ নাই মাঠে গেছেন পার্কে আর ওখানে দুজন আর সময় অনেক দূরে চলে এসেছে পার্কে সমুদ্র আশেপাশে মসজিদ জমা কিন্তু যা আজকে দিন একটু আবহাওয়া বদল করার জন্য একটু ঘোরাফের আমোদ করার জন্য আবার কোথায় কোথায় শহর খুঁজে পাড়বা মসজিদ খুঁজে পাড়বো চলেন আমরা দশজন মিলে জমা পড়িনি এইরকম জমা পড়া কিন্তু ঠিক নয় যে জমা অনেকে পড়ে থাকেন বাইরে এসেছি পঁচিশ পঞ্চাশ জন আমরা এসছি একমত আর অধিকাংশ একমত যে এইরকম জমা আসলে নেই কিন্তু রকম পরিস্থিতি কখন তৈরি হতে পারে যেমন কোন এক গ্রামে লোকজনই নেয় যে কোনো কারণে হোক বিভিন্ন কারণ তৈরি হতে পারে গ্রামের লোকের উপর তিয়াশ হয়ে গেছে সব পলাতক বাড়িতে কেউ কোনো থাকে না দুইজন লোক শুধু তিনজন লোক শুধু গেছে যা হবে গ্রাম না হইতে পারে দুশ্মনের ভয়ে কেউ বেরিয়ে আসতে পারছে না মসজিদে অপেক্ষা করতে করতে দেখা গেল মাত্র দুইজন লোক জমায় আসলো আর কেউ ভয় আসে না বেরিয়ে কফের শত্রুর ভয় বা যেকোনো ভয় তাহলে কি করবেন परि जमाजिदे जमा क्रजन तीन जन लोक हाजिर हो कत जन लोक लागू जन लागू जन लागू चल्लिस उनचल त्रिश हो चलो ना एक क्षेत्र सही मत हम विभिन्न मत रही सही मत हे जे संख्य जमत जाए जमा जाए जमा जाम लोक लागे तीन जन हम एमाम सामने चले जाए पुरुष देर महिला महिला कतारे दाणे तो जमत होते हाँ जमतन আর একজন শোন জমা পড়বে জমা হয়ে যাবে কিন্তু মাঠে ঘাটে নাই যেখানে সেখানে নাই হ্যাঁ এইরকম নাই কিন্তু আল্লাহ আলাম হয়েছে মোদী নাই আর দ্বিতীয় জুমায় হয়েছে এক গ্রামে মদিনা বলা হয়নি আর মিসির বলা হয়নি যেটা হচ্ছে বাহরাইনের একটা গ্রাম সেই গ্রামে সেটা গ্রাম ছিল এখনো আলহাসার বাইরে জায়গাটা সেখানে তখন কিছু জনবস্তি ছিল ওখানকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন সুতরাং তোমরা ওখানে জুমা কয়েম করো তাহলে গ্রামে নবীল হয়েছে বলে দুটো ব্যাখ্যা বলছি হয় যদি তাহলে এর ব্যাখ্যা হচ্ছে জুমার মতো জুমা জুমার মতো জুমা হচ্ছে যেখানে অনেক লোক জুমা মসজিদে হাজির হয় গ্রামে যদি জুমা হয় লোক নিয়ে জুমা পড়ছেন এটা কোন জুমা কিন্তু জামে মসজিদে শহরে জুমা পড়ছেন কয়েক হাজার পাঁচ হাজার দশ লোক জুমা পড়ছে এটা জুমার মতো জুমা এটা বোঝানো হয়েছে মানে ঈদ নাই ইল্লাফি মিস্ত্রী শহরে ঈদের মতো ঈদ হয় আর জুমার মত জুমা হয় বুঝলেন না ব্যাখ্যা তিন নম্বর কথা হচ্ছে যে এটা আলী রাজি আল্লাহ সহি প্রমাণিত নয় যেটা আলীর বক্তব্য খালি মাথায় নামাজ পড়া মাখরু এটা তো মানুষের ফতোয়া এটা না मानसर फतुआ खाली माथा नाम आपत्तिकर मन करोक नाम आगे पड़े नाम टूपी इतक आज कल भारत महदेश मुस्लिम हिंदुआना सारा আর না, না তাই সে তো টুপিটা দেখলে বোঝা যায় আজকাল দেখলাম বোম্বাই গিয়ে একবার থাকলাম আর দেখলাম যে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট কিন্তু টুপি ছাড়ছে না বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে ভালো কথা ভালো কথা চলো হ্যাঁ নিজের পক্ষে যেটা ইসলামিক সাজ বলছে সেটাই রাখছে ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এইটা রাস্তাঘাটেও পরেন আর মসজিদেও তাহলে ইসলামিক সাজ টুপি হচ্ছে ইসলামিক সাজ আমি বলি আমি বই পড়ছে টুপি হচ্ছে ইসলামিকা মুস্তহাব আর টুপি পড়লে বেশি নেই কি হবে পাগড়ি পড়লে বেশি নিয়ে কি হবে এসব ভুল কথা জাল হাদিস পাগড়ি সম্পর্কে কথা রয়েছে যে সত্তরগুণ বেশি ভাবে যদি পাগড়ি পরি নামাজ পড়ে এটা জাল হাদিস জীব না জাল একবার মিথ্যা কোন অসুবিধা নেই রসলাম যখন পাগড়ি থেকে মাথায় তখন পাগড়ি খুলেননি পাগড়ি বাইরেও থেকেছে আর নামাজেও থেকেছে আর যখন পাগড়ি নেই আগে থেকে পাগড়ি নেই তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি যেমন এক শ্রেণীর আজকাল বিদাতি ভাইরা এমন সাহেবরা গেলো মেহরাবি গেলিটাকে ভালো করে তারপরে নামাজ শুরু করলো আল্লাহা দান করেন জুমা পড়ে নাই তাহলে ভালো কথা যদি জুমা মসজিদ পেয়ে যায় তো জুমা অবশ্যই পড়বে কিন্তু মসজিদ হতে যেতে পারলো না যে কোনো কারণে অথবা মসজিদ পেল না আসল হচ্ছে জুমা নেই আপনি মক্কায় গেছেন আলহামদুলিল্লাহ হোটেলে যে কোনো ছাড়েন হোটেলে বসে থাকবেন অথচ মসজিদে শুনতে পাচ্ছেন যে মসজিদে আজান হচ্ছে লোকেরা জমা পড়তে যাচ্ছে জানো নদী মুসাফির আপনি ভালো কিন্তু ফরজ আপনার উপর ফরজ জমার দিন যদি আরাফা হয় তো ওখানে পড়বেন আমি অনেক আমার মনে হয় দুইবার তো পেয়েছি এরকম মানে আরফের দিনে জমা পড়েছে জোহর আসর জহর আসর জমা করা হয় জমা হয় না হাজিদের জমা জহর আজানের আগে আজান যদি দিতে বিলম্ব করে তাহলে পড়তে অসুবিধা নেই আজান হোক আজানের সাথে আপনার নামাজের কোন সম্পর্ক নেই যেকোনের সাথে সম্পর্ক ওক্ত হয়ে গেছে আজান দেয় না আজান দেওয়া আলাদা বিষয় মহাল্লার লোকের উপর আজান দেওয়া অজেব আজান দেয় না গ্রামের লোকের ওপর আজানো হয়নি আর নামাজের রক্ত হয়নি নামাজ এইভাবে হবে না ছেলে হোক আর মেয়ে হোক যদি পর্দার আড়ালে করি আর শরীরে কাপড় নাও থাকে তো জায়জ এই মর্মে আমার কথা নাই ইমাম বখারি রহমতুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন বাবুল ইতে অধ্যায় হচ্ছে উল্লংঘ করা আর তারপরে আইব আলাইস্লামের ঘটনা নিয়ে এসেছেন আর মুসা আলাইসালাম ঘটনা নিয়ে এসেছেন আর মুসা ধর্ম ছিল আইউব আলাহিস্লামের জমানা দিন ছিল তাহলে বলতাম যে রোহিত হয়ে গেছে বুঝা গেছে যখন ঘটনা বর্ণনা করেছে রসুল্লাহাম আহ তিনি এটাকে খন্ডন করেননি যে চলবে না বলেননি তাহলে সার ও মান কাবুলানা সার ওনা পূর্বের শরীয় শরীয়ত পূর্বের শরীয় হচ্ছে আমাদের শরীয়ত যদি সেই বিষয়ে আমাদের কোন বাধা নিষেধ না থাকে করার করার সময় সময় মাথার মাসা করবে কান মাসা করবে কিন্তু আমানুন মিনাল গিল্লে এটা হচ্ছে মৌজু হাদিস জাল হাদিস মাসফুর রাকাবাতে মানে ঘাড় মাসা করলে আল্লাপাক জাহান্ন শিকল থেকে মুক্ত করবেন এটা জাল কথা দেখাও জায়জ নাই পুরুষ খেলে তাহলে শর্ত সাপেক্ষ পোশাক যদি ইসলামিক থাকে মানে রান খোলা না থাকে হ্যাঁ নাভি থেকে কি পর্যন্ত হাঁটু পর্যন্ত ঢাকা যদি থাকে আর নামাজের রক্তে না খেলে শর্ত নামাজের সময় যদি খেলে তো না এই সব খেলা শর্ত আমরা সাধারণত বলি ক্রিকেট খেলা যাইজ নাই কেন বলি ক্রিকেট খেলা লং টাইম ধরে হয় ফুটবল আর ভলিবলের মতো এক ঘন্টা দুই ঘন্টা শেষ হয় না চলতেই থাকে দিনের এক বেলা দুই বেলা জোর গেল আসর গেলো মাগরে বেশা চলে যাচ্ছে হ্যাঁ যে দর্শক বসে আছে টিভি নিয়ে বসে আছে নামাজ ছেড়ে দিচ্ছে খেলা আর এর দেখছি পরে পড়ে হারামে লিপ্ত করে সেই খেলা হারাম কিন্তু শরীর সুস্থ থাকে ভালো থাকে আর সবচেয়ে সুন্দর শরীর চর্চা হচ্ছে ঘোড়া সওয়ার এটা ট্রেনিং করেন যেটা আপনার আল্লাহ আসতে আল্লাহর দিনকে শক্তিশালী করে কাজ দিবে সালাহিনা করেছে এইরকম আর তারপরে সাঁতার কাটা সাঁতার কাটলে শরীর চর্চা হয় সাঁতার কাটার সাঁতার জান আল্লাহ না করে কোথাও সামনে নদী পড়ে যায় আর নৌকাও কিছু কেন আজকাল আমাদের ছেলে সাঁতার না আমরা ছোট আট বছর দশ বছর বছর সাঁতার শিখেছি সাঁতার শিখতে শিখতে আবার ডুবছিলাম আল্লাপাকান করেন সমস্ত ভাইদের হান করেন ছেলের ওপর মায়ের বদুয়া রয়েছে বদুয়া যদি সে করে থাকে জাহেজ বদুয়া জুলুম না করে থাকে তাহলে কবুল হওয়ার খুব সম্ভাবনা বেশি জালেম যদি জালেম মাহি অনেক বা এরকম হয়ে থাকে এত কিছু করছেন মা কে খুশি করা যাচ্ছে এত কিছু খুশি করা যাচ্ছে না ওকে মাজার নিয়ে ওকে পীরের কাছে এর খরচ দিতে হবে দাঁত করার খরচ দিতে হবে তা হইলে আমি একটা খুব একটু শক্ত কথা বলি যদি চামড়ের দোয়াই গরু মরে না প্রত্যেক গ্রামের চামাররা আমাদের করে ব্যাপারে গ্রামের গরুটা মরলে চামারটা খালিয়ে নিয়ে তাতে যায় আসে না কিন্তু না আপনি সত্যি অন্যায় কাজ করেছেন যার ফলে বদয়া পেয়েছেন সেই বদয়া অবশ্যই কবুল হয়ে যাবে বাপ মায়ের হ্যাঁ বা ইত্যাদি ইত্যাদি তো এই ক্ষেত্রে অন্যায়তা কারণ আপনার এই ছেলে মেয়ে আজকে আর আগে বদ দিয়েছেন কালকে যদি দুর্ঘটনা একটা ঘটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা তখন সুসভা হাই দিয়ে রাগে আমি বদ দিলাম কিন্তু বদটা এমন ভাবে কবুল হলো যে আমার ছেলেটাই চলে গেলো নাকি কবুল হলো যে ছেলেটা আমাদের তোর ঘরে জানো আল্লাহ কোনো সন্তানই না দেয় দোয়া কবুল হয়ে গেছে পরে আফসোস করছে যে হাই কি হইলো হাই কি হইলো দোয়া কবুল হয়ে গেছে বদ্ধ এই জন্য আগে থেকে চিন্তা করেন ভাবিয়া করো কাজ করিয়া ভাবো না আত্মীয় স্বজনদের ক্ষেত্রে না হ্যাঁ আবহাওয়ার বংশের ক্ষেত্রে বলা হচ্ছে ধ্বংসের দোয়া করে ধ্বংস করে দিকার দোস্তা বিকে নাম হেদায়তের দোয়া করছেন কয়েকদিনের মধ্যে হেদায়ত হয়ে কয়েকশো লোক চলে আসছে একসাথে মুসলমান হয়ে গেল তাহলে হেদায়তের দোয়া করলে আমাদের উদারতাও দেখে যদি হেদায়ত হয়ে যায় তো কত লাভ দুনিয়া তো লাভ নেকি পেতে থাকবেন আপনি ভালো দোয়া পেতে থাকবেন যেমন এখন এই ভাই হয়তো হেদায়ত হয়েছে তো এখন দুনিয়া থেকে মারা গেছে আর বদ দিয়ে দিয়েছে এখন মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি নেকাজ করেন মায়ের জন্য মায়ের জন্য সাদাখা করেন মায়ের জন্য হজ করেন পারলে মায়ের জন্য তারপরে কি করেন আল্লাহ করে দাও করলাম আল্লাহ তুমি থেকে মুক্ত করো আমাকে আজাব থেকে বাঁচাও লিখতে দিয়ে দোয়া করেন মহিলারা হোক আর পুরুষরা প্রথম কথা নিজের বাড়ি থেকে শুরু করবে কুয়ানিখ নিজের থেকে আর নিজের পরিবার থেকে শুরু করবে দিনের দাওয়াতের কাজ তবুলিগের কাজ ইসলাম প্রচারের কাজ হ্যাঁ হেদায়তের কাজ আর বিশেষ করে মহিলারা যেহেতু পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে আর দূর দূরান্তে গেলে ফেতনার আশঙ্কা রয়েছে সুতরাং নিজের বাড়িতে অথবা গ্রামে যদি মাসা দাওয়াতের কাজ ভালোই করতে পারছে কথা সহি দাওয়াত দিল বিদাতি দাওয়াত দিলে হবে না নিজের বাড়িতে নিজের গ্রামে নিজের মহল্লাতে পাড়াতে আর মহিলাদের মাঝে পুরুষদের মাঝে না মহিলাদের মাঝে মহিলারা দাওয়াতি কাজ করবে এভাবে কাজ করবে একবার জিজ্ঞেস করেছেন যে সাহাবিদের অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে কি সাহাবিদের একটা হচ্ছে আর যদি বলে সাহাবাই কেরাম দলটাকে সেটা উম্মাদ উম্ম তখনকার মুসলিম উম্মা হচ্ছে সাহাবাই কেরাম ব্যাস আর কি ছিল কেউ মুসলিম তাহলে মুসলিম উম্মাদ ফলো করলে দল দিন পুরোটাই গুমরা হতে পারে না তাদের যে কোন একজনের ইতিদা অনুসরণ করলেই এদায় তুমি হেদায়ত পাবে এটা একেবারে ভুল কথা কিছু সাহাবি মদ খেয়েছেন তাদের ওপর হদ হয়েছে কেউ যদি গুপ্তচর মুসলিমদের বিরুদ্ধে মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তাহলে হেদায়ত পাবে না গুমরা হবে তাহলে বোঝা গেলো যে একজন সাহাবিকে ফলো করতে বলা হয়েছে সাহাবাই কেরাম দলকে ফলো করে অনুসরণ করেন কিন্তু কোন বিশেষ একটা দলের সব কথা মানবেন না এটা না আল্লাহাক বুঝার তৌফিক দান করেন ও সালে মহম্মদাল